الحمد لله الحمد لله وكفى وسلامنا على عباده الذين اصطفى اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتسموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمت الله عليكم إذ كنتم أعداء فألّف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا فكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون والتقم منكم أمة يدعون إلى الخيل ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون ولا تكونوا كالذين تفرقوا واختلفوا من بعد ما جاءهم البينات وأولئك لهم عذاب عظيم صدق الله العظيم আমরা একত্রিত বসতে পারছি আমরা আল্লাহ শুক্রিয়া দায়ী করে বলি আলহামদুলিল্লাহ দেখেন ইসলামের একটা মৌলিক ফরজ হলো সমস্ত মুসলমান পরস্পরে একতাবদ্ধ থাকা একতা রক্ষা করে চলা এটা ফরজ মুসলমান পরস্পর বিচ্ছিন্ন হওয়া এটা হারানো একতা রক্ষা করাটা হলো ফর তো সাথে সাথে আরেকটা ফরজ হলো সুনার অনুসরণ করা একটা ফরজ হলো মুসলমানদের একতা রক্ষা করা সংহতি রক্ষা করা এটা একটা ফরক আর আরেকটা ফরক হলো সুন্নার অনুসরণ করা নবী করিম সাল আলাইহু আছে করিম জীবনের অনুসরণ করা এটা হলো আরেকটা ফরক এই বুঝার ব্যাপার হলো আমাদেরকে যে জিনিসটা বুঝতে হবে যে সুনার অনুসরণ করা যেই ইসলামের বিধান तो बेचे थका एकता बदा ठीक से ही विधान सूतरा सम्भव ना सुन्नार अनुसरण करते गद्ध था जा एकता बद थे सुन्नार अनुसरण हाँ भाई सम्भव जिनिसी साफ फरण সুনার অনুসরণ করা এটা হলো ফরজ আবার এটাও ফরস একতাবদ্ধ থাকা এখন কেউ যদি বলে না একতা থাকলে সুনার অনুসরণ সম্ভব না সুন্নার অনুসরণের জন্য বিচ্ছিন্ন হইতে হবে এটা কি সম্ভব না তাহলে এক ফরস মানতে গেলে আরেক ফরস ছুটবে আরেক ফরজ মানতে গেলে আরেক ফরস ছুটবে ইসলাম এই ধরনের কোন বিধান সে মুসলমানদের উপর চাপাইতেই পারে না एक ही संभव एक ही एकता बदा जाता बदलाण ये सम्भव देखें आयादलावाद कर আল্লাহ হুকুম একই সাথে দুইটা হুকুম একটা হুকুম হলো একতা বদ্ধ থাকতে হবে আর আরেকটা হুকুম হলো বিভেদ করা যাবে না বিচ্ছিন্ন হওয়া যাবে না আল্লাহ তালা ই হুকুম মুসলমানদেরকে দিতেছেন আবার সাথে সাথে মুসলমানদেরকে তাদের অতীতকে স্মরণ করাচ্ছেন তাহাবা নিয়ামতকে নিয়ামতকে তোমরা স্মরণ করো আল্লাহর নিয়ামতের শুক্রিয়া আদায় করো কুমতুম আদা আন তোমরা তো এমন মানুষ ছিলে তোমরা পরস্পর পরস্পরের শত্রু ছিলে তোমাদের মাঝে কোনো সহমর্মিতা ভালোবাসা ছিল না যারা একটা সময় পরস্পর বিচ্ছিন্ন ছিল প্রত্যেকের ধর্ম ছিল মারামারি কাটাকাটি হানাহানি এটি তাদের সভ্যতা ছিল আল্লাহ তালা ওই সাহাবায়করমদের কাছে আল্লাহতালা সতর্ক করতেছেন তাদেরকে স্মরণ করাচ্ছেন ওপর সভ্যতা ছিল আল্লাহ তোমাদের পরস্পরের হৃদয় গুলোকে একত্রিত করে দিয়েছেন পরস্পরের মাঝে একটা মোহাব্বত তৈরি করে দিচ্ছেন হয়ে গেছো বিনিয়াম আল্লাহর নিয়ামত ইহুয়ানা ভাই ভাই হয়ে গেছো তোমরা তো ভাই ভাই না দেখেন মদিনার মাঝে যে দুইটা গুত্র ছিল বিশেষভাবে আউত এবং খাদার গুত্র নবী করিম সাল্ল আলহাসাল্লামের মদিনায় আগমনের পূর্ব মুহূর্ত পর্যন্ত এরা ছিল পরস্পরের মাঝে যুদ্ধের মাঝে নিত্য এবং ইতিহাসে সবচেয়ে বেশি মানে ইতিহাসে এই বিষয়টা আলোচিত একটা যুদ্ধ বোয়াক যুদ্ধ যে যুদ্ধটা একশো বিশ বছরব্যাপী যুদ্ধ হয়েছে আর এই যুদ্ধ কাজের মাঝে হইছে আউস এবং খাদুত্রের মাঝে হয়েছে একটা যুদ্ধ একশো বিশ বছর যাবত হয়েছে ইতিহাসে এটা একটা রেকর্ডের যুদ্ধ আর এই যুদ্ধের যারা অংশীদার এই যুদ্ধের যারা যুদ্ধা আল্লাহ তালা তাদেরকে স্মরণকালের সবচেয়েতে সম্প্রীতির সমাজের মানুষ বানায় দিচ্ছেন আর তারাই হয়েছেন তাহাবা আকরাম নবী মোহাম্মদুর রসউরুল্লাহার পরশ আল্লাহ তালা ওইটাই তাদেরকে মনে করা যে তোমরা তোমা তোমরা পরস্পরের শত্রু ছিলাম তোমাদের অবস্থা তো এত করুন ছিল তোমরা জাহান্নামের একদম কিনারায় পৌঁছে গিয়েছি ঠিক সেই অবস্থা থেকে আল্লাহ তোমাদেরকে মুক্তি দিতেন তোমাদের এই ভাই ভাই এই যে একটা বন্ধন এটা অনেক বড় নিয়ামত এর সেটা বড় নিয়ামত হইতে পারে না এই নিয়ামত থেকে তোমরা বঞ্চিত ছিলে। আজকে এই নিয়ামতটা তোমাদের অর্জিত হইতে এই নিয়ামতকে রক্ষা করো বিভেদ করো দেখেন তার পরের আয়াতে বলতেছে বন্ধন রক্ষা হওয়ার উপায় কি পদ্ধতি কি হবে তারা মানুষদেরকে দিকে ডাকার অর্থ কি মরুনা বিল মারুফ ভালো কাজে মানুষদেরকে হুকুম দিবে ওয়ান হাউন মুনকার আর অন্যায় কাজে বাধা প্রদান করবে এই কাজের মাঝে একটা দলকে থাকতে হবে আর এই কাজের মাঝে একটা দল যখন থাকবে সম্ভব হবে তারপর আবার আল্লাহ সেই হুকুমকে ওই সমস্ত ব্যক্তিদের মতো তোমরা হই না যারা পরস্পরে বিচ্ছিন্ন হয়ে গেছে বিভেদ করেছে তাদের জন্য আল্লাহ তালার তরফ থেকে মহাশাস্তির ঘোষণা আছে কারণ আল্লাহর এই মহা নেয়ামতকে তারা অস্বীকার করে তাই তাদের শাস্তিটাও ভীষণ ক্রীড়াদায়ক শাস্তি তাদেরকে এই আল্লাহর নিয়ামতকে অস্বীকার করার কারণে তাদেরকে ভোগ করতে হবে দেখেন এই আয়াত মুসলমানদেরকে একটা বিষয় খুব মনে করানো হয়েছে যে তোমরা কিন্তু এই ইমানের বদৌলতে তোমরা ভাই ভাই হয়ে গেছ তোমাদের মাঝে পুত্রীয় যে সমস্ত পরিচয়গুলো ছিল এই পরিচয়গুলো চাপা পড়ে গেছে আর এই পরিচয় গুলো চাপা কখন যখন তোমরা আল্লাহ রজ্জুকে ভালো করে ধরো যে এই রজ্জুটাকে ভালো করে ধরো আল্লাহর আল্লাহর রজ্জুটা কি যেটাকে খুব শক্তভাবে ধরতে বলা হয়েছে এটা কি মাঝে লেখেন আল্লাহ রজ্জু হলো কোরআন তোমরা কোরআনটাকে ভালো করে ধরো অন্য কারো আবাদত করব না এই যে এই অঙ্গীকারটা এই অঙ্গীকারের উপর থাকা এটাই হলো আল্লাহর রজ্জুকে শক্তভাবে ধরা তাই তোমরা সকলেই আল্লাহর রোজকে ভালো করে ধরো এর অর্থ হলো তোমরা তৌহদ আল্লাহ বিশ্বাস এবং কোরআনটাকে খুব শক্তিশালী ধরো এটা হলো এই হুকুম এই হুকুমের অর্থ আবার দেখেন বলা হচ্ছে যে ওলা তাফার বিচ্ছিন্ন হল না এই বিচ্ছিন্নতার অর্থ কি এটাও পরবর্তী আয়তের মাঝে বলা হয়েছিলু কাল্লা দিই না পর বিভেদ করা অন্যায় যে সুস্পষ্ট প্রমাণটা এসে যাওয়ার পর বিভেদ করা আরাম সেই সুস্পষ্ট প্রমাণটা কি ওইটা হলো কুরান এবং কোরআন এবং এই যে আল্লাহ অঙ্গীকার আল্লাহ করব কোরআন এবং প্রমাণিত এইটা থেকে বিমুখ হওয়ার অর্থই হল বিভেদ করা বিচ্ছিন্ন হয় এই বিভেদটা যে বিভেদের কথা এই আয়াতে বলা হয়েছে को भेद करो ना विभेद कर शास्त्री हल परकालीन आजादेदेद तौहिद विश्व करना जरा कुरान विश्वास करना विभेदा उद्देश्य सबाई बेपुज विभेद द्वारा उद्देश्य हल कुरान वन्ना के अस्वीकार करा এবং এই ক্ষেত্রে কট্টরপন্থী যারাও এই বিভেদের এবাদতকে যারা গ্রহণ করবে এক আল্লাহর উপাসনা ছেড়ে ভিন্ন উপাসনাকে যারা গ্রহণ করবে এদেরকে বলা হইতেছে এরা হল যাও মাতা বিরদ্দু বুঝুক বতসবাদ্য বুঝুক যারা এই ধরনের বিভেদ করবে এদের শাস্তি বলা মুসলমানদের জামাত থেকে বের হয়ে যাওয়ার অর্থ হল কোরআন এবং তৌহিদকে না মানা দিনের যে মৌলিক বিষয় মৌলিক বিষয়টা হলো তৌহিদ এবং কোরআন एक कुरान तौहिद के आकड़े धरे जरा आम एकता कुरान के लिए तौहि बोझार विषय आरोप करते चाहिए खूब परिष्कार भाई जिन बुझा दे मुसलमान दिन एकता बदार अर्थ की मसायलत कुरान दल किसूद ওলামা একরামদের একরামদের মতামত বিভিন্ন মাসায়লের ক্ষেত্রে অনেকের মতামত হইল এইটা যেমন অনেকের মতামত হইল ইমামের পিছনে সুরায় ফাতেহা পড়া অনেকের মতামত হইলো ইমামের পিছনে মুক্তাজি সুরায় ফাতেহা পড়বে অনেকের মতামত হইল বলা, অনেকের মতামত হল মুক্তি আমিন উদাহরণ দিলাম এই ধরনের আরো অসংখ্য দৃষ্টান্ত আমরা ইসলামকে মানতে গিয়ে আমরা দেখবো যে এই ক্ষেত্রে বিভিন্ন সাহাবায়করামদের বিভিন্ন মতামত ছিল পরবর্তী সময়ে সাহাবায়করামদের যারা ছাত্র তাদেরও বিভিন্ন ধরনের মতামত ছিল परवर्ती समय पर दुल। जरा, जरा ना कि तरफ छात्र आईनमयत मतामत अने मताम मतमतमे विभिन्न मताम मतमत दल करते तरह से दलिल आज जरा जा तरह से दलिल उभयर से दलिल आज সুতরাং এই যে এই পরস্পরের যে এই মতভেদটা এটা উদ্দেশ্য বিভেদ দ্বারা যে বিভেদকে আরাম করা হয়েছে সেই বিভেদের মাঝে এই মাসায়ালগুলো যে একটা বিভেদ মাসায়ালের ক্ষেত্রে যে মত ভিন্নতা এইটা কোনোভাবেই উদ্দেশ্য না কারণ সে জায়গায় কিন্তু বলা হয়েছে এলমে একই আসার পর তোমরা বিরোধিতা করো না আর এই জায়গায় যে জায়গায় এক সেলাপ হয়েছে এই জায়গায় এলমে একই নাই এই জায়গায় নাই হেলমে যদি থাকতো বিরোধ হইত নামাজ ওয়াক্তির নামাজ যে দুই রাখাতর এটা নিয়ে কোন বিরোধ নেই জহর যে চার রাখাত কোন বিরোধ নেই রোজা যে এক মাস এটা নিয়ে কোনো বিরোধ নাই এই সমস্ত বিষয় নিয়ে কোনো বিরোধ নাই কেন হেলমে একই না ठीक से क्षेत्र जैसे निश्चित भाव जाएल रसुल्लाक मतामत दी रसुल्लात उजर कारण करत आसल যেই জায়গায় এলমে একেন নাই সেই জায়গায় ইমামদের মাঝে তাহাবা একরামদের মাঝে বিভিন্ন ধরনের মতামত থাকছে আর যে জায়গায় এলমে একই ছিল সে জায়গায় তাদের মাঝে ভিন্ন কোনো মতামত থাকে না তাই ঠিক এই ইমামদের একটেলাস ধর্মের মাঝে বিচ্ছিন্নতা মনে করা তাহাবা একরামদের একটেলাফটাকে ধর্মের মাঝে বিচ্ছিন্নতা মনে করা এটা ভুল এটা ভুল এই ধারণাটা যারা করে তারা ভুল ধারণের উপর আছে দেখেন এই ধারণাটা যে ভুল এটার দৃষ্টান্ত দেখেন এবং সুন্নার বর্ণনা অনুযায়ী আল্লাহ আলোচনা করছেন এই আলোচনা অনুযায়ী আল্লাহ তালা এই পৃথিবীতে মানুষদের হেদায়াতের জন্য যত নবীদেরকে পাঠিয়েছেন কোরআন পৌঁছেছে সমস্ত নবীরা এক ছিল সমস্ত নবীদের তাওয়াত এক ছিল সারা আলু মিনা দিন মা আমি মনোনীত করেছি যেটা এবং তোমার কাছে যে ধর্ম আমি দিচ্ছি এই একই ধর্ম ছিল ইব্রাহিম মুসাঈসান এক ধর্ম ছিল सरियतर विधान सब एक सरियत विधान पार्थक्यबी दल নবীদের শরীয়তের মাঝে বিভিন্ন ধরনের পার্থক্য থাকা সত্ত্বেও আল্লাহ তালা পুরাণকারী বলতেছেন সমস্ত নবীরা অভিন্ন ছিল বোঝা গেল যে শরীয়তের মাঝে দলিল ভিত্তিক যে সমস্ত পার্থক্যগুলো এই পার্থক্যগুলো বিচ্ছিন্নতা না এবং এই পার্থক্যগুলোর কারণে কাউকে বলা যাবে না তারা বিচ্ছিন্ন সমস্ত নবীদের ব্যাপারে বলতে হবে যে তারা বিচ্ছিন্ন ছিলেন কারণ সমস্ত ছিল না হজরত ইসা আলাইহ ইসালামের শরীয়ত তারা ওইটার মাঝে রহিত হইতে অনেক কিছু অনেক বিধান পরিবর্তন হইতে রবি আহম্মাদ রসুল্লাহর মাধ্যমে আল্লাহ তালা যে শরীয়ত এইটার মাঝেও সেই শরীয়ত গুলোর বিভিন্ন বিধান গুলোকে পাল্টানো হয়েছে কিন্তু আল্লাহ এক ছিল তোমাদের আর কোন প্রভু নাই এই যে তৌহিত বিশ্বাস এই তৌহিত বিশ্বাস সবাই এক আর এইটাকেই আল্লাহ তালা একতার মাপকাঠি বানাইছেন এইটাই হল একতা মুসলমানরা জামাতুত বদ্ধভাবে থাকার অর্থ হল তৌহিককে আক্রিয় করে থাকা কোরআনকে আক্রেন করে থাকা আর বিধানগত শরিয়তের মাসায়ালগত বিভিন্ন পার্থক্য এটা তাদের মাঝে থাকতে পারে এইটাকে ঠিক এই আয়ের দ্বারা এটাকে রচিত করা হয় নাই এটাকে নিষেধ করা হয় না কারণ এটাকে যে বিষয়টা বিবেচ্য যে গন্তব্য সবার এক কিনা সকলের গন্তব্য আল্লাহর সমস্ত রুবিদের দাওয়াত একজনের আবার আরেকজনের ইবাদতের ক্ষেত্রে আল্লাহ তালা হুকুম দিতেন এখন এটা হারাম এটা হালাল এই ধরনের বিধান দেওয়ার মালিক আল্লাহ আল্লাহ এটা দিতেই পারে এখন এইটা আল্লাহ কেন দিলেন एटर फैसला तो आल्लर यार ऊपर तो प्रश्न तोला जाए क्यों आल्ला इच्छा कर लेस्तर शरियत को भिन्न करते नबीर शरियतता समस्त नबीरत एक रकम थकबर आल्ला इच्छा कर लेते आल्लर जो ये कठिन किसा तो आल्लाम करें नहीं तो आवाज़ को एक रखते हैं शरियत के शरियतर माधे आल्ला तलान्नता आनतेटार जवाब की এটা ইন্দাল্লা আল্লাহ তালার কাছ থেকে হাসরের ময়দানে জবাব পাওয়া যাবে দেখেন আল্লাহ আল্লাহ ছিলেন হজরত দাউদা আলিহ ইসলাম আবার তারই সন্তান হজরত সুলাইমানা আলিহ ইসলাম তিনি আল্লাহ তালার নবী ছিলেন কোরআন শরীফের মধ্যে একটা ঘটনা আসছে একটা বিচার আসতো হজরত দাউদা আলিহ ইসলাম তিনি যখন বাসা হজরত সুলাইমানা আলিহ ইসলাম তিনিও বাবাকে সহযোগিতা করেন একটা বিচার যখন আসল ইসলাম বিচার করলেন হজরতালাম সেই বিচারের সাথে আল্লাহ তার আলোচনা পুরান এক শরীফের মাঝে আনতেন আম্বিয়ার মাঝে এবং আল্লাহ তালা এই দুই মতের মাঝে হজরত সুলাইমানা আলিহ ইসলামের মতটাকে আল্লাহ তালা আল্লাহ অনুযায়ী হইতে এটা আল্লাহ তালা আলোচনা করছেন কোরআন শিলিফ আবার উভয়ের প্রশংসা করতেন দুইজনের মত কিন্তু এক ছিল না কাকটাকে ছিল একদম ভিন্ন ভিন্ন ছিল কিন্তু এরতে হাতে পার্থক্য হইছে উভয়ের কিন্তু এটাকে বলা হয়নি তারা বিচ্ছিন্ন হয়ে উভয়ের প্রশংসা করা হয়েছে একই যুগে বাবা এবং সন্তান ই আল্লাহ নবী তাদের বিচ্ছিন্ন করতেন মাসায়লো হজরত দাউদ্দ আলিহিস একটা মীমাংসা দিতেন হজরতুসালাইমান আলিহিসাম আরেকটা মীমাংসা দিতেন কেউ কিন্তু নিজ খেয়াল খুশির প্রবৃত্তির অনুসরণ করে মীমাংসা দেন মীমাংসা দিতেন चारल्लाह तलाजे पसंद कर द्वारा खूब सुंदर भाव यह जिन विचारता সিদ্ধান্তের ভিন্নতা এটাই বিবেদ ভিন্ন যে তোমরা জামাতের সাথে হওয়ার বি বিচ্ছিন্ন না হওয়ার একটা অর্থ হল ইসলামের প্রবেশী না করা ইসলামের বিরোধিতা করা এটা বিচ্ছিন্ন হয় কারণ সে তৌহিদকে আঁকড়ে ধরে নাই সুতরাং সে বিচ্ছিন্ন সে কোরআনকে আঁকড়ে ধরে নাই সে বিচ্ছিন্ন সে তৌহিদের বিরোধিতা করতেছে সে বিচ্ছিন্ন সে কোরআনের বিরোধিতা করতেছে সে বিচ্ছিন্ন আল্লাহ তাকে হুকুম দিচ্ছেন বিচ্ছিন্ন হয়ে তৌহ চাকড়ে ধরো জমিয়ানকে বিশ্বাস করতেছে না কোরআনকে বিশ্বাস করতেছে এই আয়াত দ্বারা তাদেরকে দেখা হয়েছে যে তোমরা একতা বদ্ধ ভাবে তৌহিতকে কোরআন চাকড়ে ধরো কোরআন এবং তৌহদ থেকে বিচ্ছিন্ন হয়ে জীবনযাপন করো না এটা হলো আটের ব্যাখ্যা আরেকটা ব্যাখ্যা অস্বীকার করিষ্ঠ হুকুম একটা হুকুমের বিরোধিতা করার অর্থ হল জামাক থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া তারপর কোরআন এবং সুন্না এবং ইসলামী আঁকিটা বোঝার ক্ষেত্রে খেয়াল খুশির অনুসরণ করা সাহাবা একরামদের পথ থেকে বিচ্ছুত হয়ে নিজস্বভাবে কোরআনের ব্যাখ্যা করা নিজ খেয়াল খুশি অনুযায়ী হাদিসকে গ্রহণ করা এটাও বিচ্ছিন্ন কারণ কোরআন এবং হাদিসকে গ্রহণ করতে হবে যেইভাবে সাহাবা একরম গ্রহণ করতে। এখন আমি সাহাবা একরমদের যে মত পরবর্তী সালফে শাহ আলি যে মত আমি মতগুলোকে মানি না আমি আমার নিজের ইচ্ছা মতো কোরআন এবং সন্ন্যাকে গ্রহণ করি আমার শূন্য হাজিস যখন যেটা ইচ্ছা হয় ওইটার উপর আমল করতে চায় না কোরআন শরীফের যে জায়গায় আমার মন যা বলে আমি ওইটাই চাপ চির এটাকে বলা যেতে পারে বিচ্ছিন্ন কারণ সে জামার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে জামা আসে শাহাবার থেকে বিচ্ছিন্ন বিচ্ছিন্ন হয়ে আর দিন পালনে দিন পালন করতেছি আমরা বিচ্ছিন্ন ধর্মকে মানতেছি ধর্মকে পালন করতেছি এর মাঝে বিভিন্ন এটা কিন্তু সরিয়ে বিচ্ছিন্নতা না কারণ এ মাধহ গুলো আহলসুন্নতুয়াল জামা আসের ইমামদেরই তে এই মাঝহব বলা যেতে পারে যে গন্তব্যে পৌঁছার একাধিক পথ যে আমরা যে গন্তব্য পর্যন্ত বসতে চাই আমরা এই বিভিন্ন পথে বসতে চাই কিন্তু সকলের গন্তব্য সকলের গন্তব্য কোরআন সকলের গন্তব্য তৌহিদ ইমাম আবহানীপুর আহমদুল্লাহ আলাই তিনি তৌহিত এবং কোরআনটি মানতে চান উনি কোরআন থেকে বিচ্ছিন্ন না তৌহদ থেকে বিচ্ছিন্ন না তাদের যে মতামত এই মতামতগুলো গুলো এটা বিচ্ছিন্নতা না বরং কোরআনকে বুঝার সুন্নাকে অনুসরণের এটা একাধিক এইটাও সুন্না অনুসরণের একটা পথ এইটাও শূন্য অনুসরণের একটা পথ এইটাও সুন্না অনুসরণের একটা পথ এইটাও সুন্না অনুসরণের একটা পথ এটা এবং দেখেন এই যে ইমান ভাবগুলো এই যে এই পথগুলো এই পথগুলো কিন্তু ইমাম আবু হানিফা ইমাম শাহ ইমাম মালেক ইমাম আহমদ হাম্বল তাদের নিজেদের তৈরি করা পথ এরকম যদি কেউ ধারণা করে কারণ এ মাধাব গুলো সাহাবা একরমদের যুগে তৈরি কারণ সাহাবা একর যুগে দলিল ভিত্তিক মতো পার্থক্য ছিল চাহাবা একরামদের মাঝে আমরা আমাদের বিগত আলোচনাগুলোতে চাহাবা একরামদের যুগে যে মত পার্থক্য ছিল তার বিস্তারিত আলোচনা গুলো ওইটা যদি আমরা সামনে রাখি তাহলে আমাদের সামনে পরিষ্কার যে তাহাবা একরামদের যুগে মত পার্থক্য ছিল মতামতের ক্ষেত্রে চাহাবা একরামদের মাঝে ভিন্নতা ছিল এবং এটা দলিল ভিত্তিক ছিল খেয়াল কৃষির অনুসরণে ছিল এবং আমরা দেখতে পাই যে চাহবায়কগ্রামদের মাঝে এক লক্ষ চব্বিশ হাজার চাহাবির মাঝে যারা কাজ করতেন যারা শিক্ষার লাইনে কাজ করতেন এদের সংখ্যা একশো তিরিশ থেকে একশো বত্রিশ একশো বেশি আর বাকি এক লক্ষ চব্বিশ হাজার চাহাবায়কগ্রামদের বাকি যারা এই একশো জন বা একশো জন বাদ দিয়ে বাকিরা এদের কথা মতো চলছেন তারা সুনার অনুসরণের ক্ষেত্রে বিভিন্ন মাসায়ের সমাধানের ক্ষেত্রে এদের কাছে আসছেন এদের মতামত অনুযায়ী তারা বিভিন্ন সমস্যার সমাধানগুলোকে তো এই যে সাহাবায় একরমদের থেকে প্রায় আমরা একশো জন সাহাবা একরমদেরকে আমরা দেখতে পাই যে তারা হাদিসের কিতাবের মাঝে তাদের ফতোয়াগুলো সংরক্ষিত তাদের মতামতগুলো সংরক্ষিত তারা বিভিন্ন তৎকালীন সময়ের বিভিন্ন সমস্যাগুলোর সমাধান কোরআন এবং সন্ন্যার আলোকে তারা দিতেন আর বাকি সমস্ত সাহাবা একরাম তাদের মতামতগুলোকে গ্রহণ করছে এবং ঠিক সেই যুগে মতামতের ক্ষেত্রে সাহাবা এক কবি হজরতের জাহেদীবনে তাবেদ এক ধরনের মত দিতেন হজরত আবদুল্লাহ আব্বাস আরেক ধরনের মত দিতে দুই মত হয়ে গেছে মদিনাবাসী সাহাবা একরাম জানাইতেন আমরা জাহেদীব যে তাবেদের মত ছাইরা থাকতে পারবো না আমরা যাই দেখলে সাবেকের মতের উপরে আস এই ধরনের দৃষ্টান্ত যারা নাকি এবং এই দিন চর্চার ময়দানে কাজ করতেন এদের অসংখ্য ছাত্র ছিল তো সাহাবা একরামদের থেকে যে শরীয়তের মতামত গুলো এবং তাদের ছাত্রদের মাধ্যমে সংরক্ষিত আকারে তাদের ফতোয়াগুলো আমাদের কাছ থেকে তাতে যাদের ফতোয়াগুলো পরবর্তী সময়ে জারি ছিল যাদের ছাত্র এবং যাদের সিলসিলাগুলো ধারাবাহিকভাবে চালু ছিল এটার একটা পরিসংখ্যান আমাদের কাছে আছে জহাজরতের ইমাম আলী ইবনুল মাদিনই অনেক বড় একজন হাদিতের জগতের ইমাম ইমাম তিনি এই হেতারিসার আলোচনা করছেন সাহাবা একরাম যারা প্রকৃহ ছিলেন তাদের সাগরদের দ্বারা আমরা সাহাবা আকরামদের যাদের মানভাব গুলোকে সংরক্ষিত আকারে পাই তারা হলেন তিনজন হজরতে এটাও হজরতে আব্দুল্লিমাসুফার অধিবাসী ছিলেন এবং কুফার যত সাহবা এখন সব হজরত আব্দুল্লিমাস এবং কুফা এটা কিন্তু মুসলমানদের হজরত সর্বোচ্চ আদেশ বর্ণনা করি আবু হরাইরা তিনি কিন্তু কুফার অধিবাসী ছিলেন হজরত আলী তিনি কুফায় ছিলেন এবং বড় বড় সাহাবায় একরাম বলা হয় যে সত্তর জন বদরি সাহাবি তারা পরবর্তী সময়ে কুফায় আইসে তারা তাদের বাসস্থান করছে এবং কোন সময়ে আসছেন হজরত তেরো জনের মাঝে তো অধিকাংশে যারা ছিলেন তাদের মাঝে জন কিন্তু কম না সত্তর জন অনেক বিষয়টা বুঝানোর উদ্দেশ্য পঁয়তাল্লিশ ডিগ্রি সাহবা একরামদের তো অনেকেই তো ছাত্রদেরকে পড়াইতেন শিক্ষকতার কাজ করতেন হারিট বর্ণনা করতেন কিন্তু এদের তিনজনের সাকিবদের দ্বারা তাদের মাঝভাবটা এবং তাদের যে মতামতটা এটা সংরক্ষিত ছিল তারপর দেখেন হজরত আব্দুল্লাম্পর্ষস্থজরত আল কামা বাষট্টি ডিজ্রিতে তার এতেকাল হজরত আসওয়াত হজরত আমরিবনে সুর আবিল হজরত আরিফ হজরত আবিদা তারা হলে অন্যতম এরা হজরত আব্দুল্লিম মাসুদের কাছ থেকে এলএম শিখছে তো অনেকেই কিন্তু সবাইদের তোর পকে হয় আবার যারাই তার কাছে পড়ছে এরা সবাই পরবর্তী সময়ে এই শিক্ষার ধারাকে চালু রাখে যারা রাখবে এদের মাঝে এই ছয়জন হলে অন্যতম আবার এই ছয় জনের কাছ থেকে বিশেষভাবে এলএম শিখছে হজরত ইব্রাহিমে নাসি তাকে হজরত আব্দুল্লা হজরত যারা হজরত জাহেদ ই সংরক্ষণ করছে এ এদের মাঝে প্রায় বারো জন আলোচনা করা হয় হজরত জাহেদ সাহেবেদের জন চাকরির তারা বিশেষভাবে পরবর্তী সময়। छात्र विशेष छात्र जरा परवर्तीनारे चालू रखत संख्या आलोचना करत छ ইম আবু হানিফার আহমদুল্লাহ আলাই এই হজরত আবদুল্লা ইবন সরদ এবং তার সাকরিদানদের দ্বারা যে সমস্ত ফতোয়াগুলি সংরক্ষিত এই সব তিনি সংকলন করতেন তিনি লেখতেন তিনি নিজেই সমস্ত মতামত দিচ্ছেন এই ধারণাটা বলুন এটা ধারাবাহিক ভাবে হাদিস ভিত্তিক ফয়সালা দিতেন আল্লাহ রসুলের সংস্পর্শে থাকতেন মেজাজের সামনে রাইসা তারা ফয়তলা দিতেন হজরত আবদুল্লাহকে বলা হয় নবী করিম সাল আলি ওয়াসাল্লামের বিশেষ খাদেন সাহিব পরবর্তী জমা নাই যারা ঠিক সেইভাবে রসুরুল্লার পাশে থাকার সৌভাগ্য পায় নাই সমস্ত জরুরি আছে দিনের ব্যাপারে আব্দুল্লাহ ওদের ফেটার কাছে তারা তার মতামতের কাছে তারা ঋণিক হয়ে থাকতেন हजरत आयार केवायक विशेष भाव कारण्लाजरत आयरा ठीक मेजाज ए आल्ला रसुलर विधानगुल सार्वक्षणिक सबाई तारत्य करते तरह मतमत गई मन रखते সামনে রেখেই পরবর্তীতে ইমামদের এমন ভাবগুলো তৈরি ইমামদের মত পার্থক্য গুলোকে বিভেদ মনে করা এটা সাহাবা একরাম ওনাদেরকে বিরোধকারী হিসেবে সাব্যস্ত করা और साहबागराम जमायत बदे विवेक ना विषय तो मतलब एक विषय आजकल आलोचन सारा एन जी क्यों मधबपंथी विषयता के मुसलमान जमत की विच्छिन्न हो जावा हिसाब से अभिहित कर যে মাঝধাবকে গ্রহণ করার অর্থ হল ওয়ালা সফর রাখ যে তোমরা না এইটার আলোকে যদি মাধাবটাকে নিয়ে গবেষণা করে যে মাঝধাব মানে বিচ্ছিন্ন হয়ে যাওয়া এই চিন্তাটা সম্পূর্ণ ভুল একটা চিন্তা এবং এই চিন্তাকে সামনে রেখে মাঝধাব থেকে কেউ যদি বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে এইটা বলা হবে সে বিচ্ছিন্ন হয়ে সে জামার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে জামা আছে তাহাবার থেকে প্রায় বারোশ বছর পর্যন্ত ইসলামটা মাধাব দ্বারা সংরক্ষিত ছিল মাধাবের একেরে সংরক্ষিত ছিল আমাদের পর্যন্ত পড়ছে এটা ধারাবাহিকভাবে ভাবে অনুসরণের মাধ্যমে পড়ছে তাহলে বলতে হবে যে বারো বছর পর্যন্ত চাহবা ইকরামদের দিক থেকে যা ঘুরতেন এটা জামায়াত অংশীদার ছিলেন আর এটা কি সম্ভব সে নিজে বিচ্ছিন্ন হয়ে থাকলে জামা জামাত থেকে এবং সুননা থেকে দুইটা জিনিস একটা হলো জামা আরেকটা হলো সুননা জামায়াতের মাঝে থাকাটাই সুননা এখন কেউ যদি জামাত এই জামাত জামা আছে আবার নীতি এটা থেকে কেউ যদি বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে সে থেকে থেকেও বিচ্ছিন্ন হয়ে গেল থেকে থেকেও বিচ্ছিন্ন হয়ে গেল সে কোনোভাবেই আহলো শূন্যতর জামাতের অনুসারী নিজেকে দাবি করতে পারে আবার একইভাবে এই বিষয়টাও আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে মাধহাবের অনুসারীরা তারাও যদি মাধহাবটাকে দলা দলির কারণ বানায় তাহলে এইটাও ঐক্যের বিরোধিতা হবে মুসলমানদের যে ঐক্য এটার বিরোধিতা হয়েছে মাঘাত মতামতের ক্ষেত্রে বিচ্ছিন্ন জলাদুলি হয় না এবং বারো ষোট বছর পর্যন্ত আমরা দেখতে পাই এখনো পর্যন্ত মাঘাব কিন্তু সে কিন্তু জেলাধুলি আছে জেলাধুলি নেই যারা যারা সকলেই হকের উপর আছে এই কথার উপর আমাদের ঐক্য না এই কথার উপর আমাদের ঐক্য ঠিক যেরকম নদীদের শরীয়তে ভিন্নতা ছিল কিন্তু বলা হয় সমস্ত নদীদের ধর্ম এরকম। মাসায়ালগত ভাবে আমাদের মাঝে কিছু বিভেদ আছে আমি দূরে বলা আসতে বলা নিয়ে কোথা করা না করা নিয়ে কোথা কিন্তু আমরা সকলেই কিন্তু ধর্মের ক্ষেত্রে এক আমাদের ধর্ম কি ইসলাম ইসলাম যে ধর্ম এটা নিয়ে কারো মাঝে বিভেদ নাই তৌহিত নিয়ে কারো মাঝে বিভেদ নাই কোরআন নিয়ে কারো মাঝে বিভেদ নাই সুতরাং এখন যদি এই যুগে এসে কেউ যদি মাঝে হাতটাকে দলাধলির কারণ বানায় সানাপি মাধাবটাকে নিয়ে যদি ভিন্নভাবে বলতে চায় যে এইটাই হোক সাবি মাধাবকে যদি বলতে চায় যে এটা হোক না যেমন একটা দৃষ্টান্ত অনেক মুবারক দুইটা কাফেলা মহাজির আন্তা ইসলামের জন্য প্রতিদের ঘর সমস্ত কিছু ছেড়ে নিজেদের জমা জমি সমস্ত কিছু ছেড়ে আত্মীয় স্বজন সমস্ত কিছু ছেড়ে এক কথায় দুনিয়ার সমস্ত চাওয়া পাওয়া সমস্ত কিছুকে ছেড়ে যারা মোদিনায় সেই দূর দেশে গিয়া শুধু ইমানকে হেফাজতের জন্য পারিবেন তারা হলো মহাজীব আর আনসার জন্য নিজেদের জমা জমি সমস্ত কিছু নিজের ঘরে ঠেইকা এই সমস্ত কিছু অন্যের হাতে ফেলে দেবে তারা হলো আন্তার এই দুইটা যে জামা আখ জামা আছে আন্তার জামা আছে মহাজীবী এদের মর্যাদার শায় আন্তারদেরকে মহাজির ছিলেন সম্মানিত নামের আলোচনা কিন্তু একবার ঘটল কি বুখারি এবং মুসলিম শরীর এই হাজিদের আলোচনা এই ঘটনার আলোচনা এক মহাজির তরুণ আর এক আনসার তরুণের মাঝে মুসলমানদের এক অভিযানে মুসলমানরা গেছে কুট থেকে পানি তোলা নিয়ে তো ঠিক এই সময় আনসারি যুবক ইয়ার আনসার বলে চিৎকার দিল এই আনসারিরা জায়গায় আগে আনসারি যখন আনসারিদেরকে ডাকছে মহাজির এই জাহিরা দেয় এই জাহিরি শব্দ তোমরা কেন উচ্চারণ করতেছ নবী করিম সাল্লু আলাইহু সতর্ক করতেছেন এরা কিন্তু একজন ডাকছে এই আনসাররা আরেকজন ডাকছে এই মহাজির তো এই হাদিসের মাঝে রসুল আলাই এই যে একজন যে আনসারদেরকে ডাকছে আরেকজন যে মহাজির ডাকছে এটাকে বলতেছে কিনা আল্লাহ রসুল বলতেছেন এটাকে জাহিদ ডাকছে মুসলমান হবে মুসলুম হবে সে অপর মুসলমানের সহযোগিতা চাইবে কিন্তু সে ডাকবে কাদেরকে মুসলমানদেরকে ডাকবে এই মুসলমানরা আমাকে সহযোগিতা করো ডাকবে তো মুসলমানদেরকে আনসারি যে আনসারিদেরকে ডাকতেছে আর মহাজিরদেরকে যে মহাজির দিকে এই ডাকটাকে নিষিদ্ধ করছেন ইসলামের সাহায্য সহযোগিতা হবে কিন্তু সাহায্য সহযোগিতার মানদণ্ড হবে কি গুত্র বংশ মহাজিরা সাহায্য করবে মহাজির সাহায্য করবে আনসারিরা সাহায্য করবে আনসারিদের সে সাহায্য করবে মুসলমানদের সাহায্য এবং সহযোগিতার মূল মানদণ্ড হল ইনসাফ এবং ন্যায় যেটা আনসারিরাও যাবে মহাজিরাও যাবে সে দেখবে না এই যুবককে আনসারি না মহাজির এটা দেখবে না সবার দৃষ্টি এবং গ্যাস হবে এই দুইজনের মাঝে ইনসাফের উপর কে আছে অন্যায়ের উপর কে আছে যে ইনসাফের উপর আছে সবাই তাকে সহযোগিতা করবে যে অন্যায়ের উপর আছে কেউ তাকে সহযোগিতা করবে এই মুসলমানদের ডাক এই মুসলমান যখন বিপদে পড়ে ডাকবে তখন মুসলমান বিপদে পড়ে সমস্ত মুসলমানদেরকে ডাকবে মুসলমান কোন অবস্থাতেই এই বিপদে পড়ে নিজের দলের লোকদেরকে ডাকবে তাই আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা যারা হানাতি ইয়েতের উপর আছে আমাদের যারা সাপে ইয়েতের উপর আছে যারা মালিকী মাঝধাবির উপর আছে যারা আমলি মাঝধাবির উপর আছে এই সবগুলো হক জামাত মহাজিদরা ঠিক যেরকম একটা জামাত হক জামাত আবু হানিপার অনুসারী ইমাম শাতে অনুসারী ইমাম মালিকের অনুসারী ইমাম আহমদিন জাহাম্বলের অনুসারী এরা সকলেই সত্যের উপর আমরা এই কথা বলবো না এই হানাফি যাত্রা আক্রান্ত হয়েছে এই সব হানাফিরা আসো আমরা আমাদের হানাফিয়ারকে মজবুত করি এটা আমাদের চাকতে হবে বরং কেউ যদি ইমাম আবু হানিপকে আক্রান্ত করে আমরা বলবো এই দেখো ইমাম ইমাম আবু হানিপকে আক্রান্ত করা হচ্ছে যার অবদান অসমান্য তার জীবনকে নিয়ে বিভিন্ন ধরনের বিদ্রুপ করা হচ্ছে হ্যাঁ মুসলমানদের জামা আর সবাই ইতিহাসও আমাদের চাকতে হবে এইটা চাকটা হবে এইটা এখন যদি এই জায়গায় মনে করো হানাকিবাদ ভাবেই হক অন্য কোন মাধাব হক না তাহলে সেও কিন্তু জামার থেকে বিচ্ছিন্ন তাই সমস্ত আলোচনার যেটা সার কথা এটা হল মাধভাবগত যে সমস্ত মাতায়ালগত পার্থক্য এটাকে বিচ্ছিন্নতা মনে করাটা ছিল এটা বিচ্ছিন্নতা কারণ এই জায়গায় এই পার্থক্যটা দলিল ভিত্তিক ইনসাফ এই মতো ভেদটা এটা নিন্দিত না বরং এটা নন্দিত তবে যেখতা এবং হটকারিতামূলক মূলক সেই একটা এটা অবশ্যই ইস্তমে পরিচে এবং সেই একটা যারা করবে এরা জমা আস্তে আবাদ এটাকে এক করতে নিষেধ করা হচ্ছে না হচ্ছে বিচ্ছিন্ন এটি নিষেধ কোরআন এবং হাজিকে বুঝার ক্ষেত্রে এক একজনের দৃষ্টিভঙ্গি এক একটা হইতে পারে তাদের মাঝে পার্থক্য হইতেই পারে কিন্তু তো কোরআন মানতেছে সবাই তো হিটকে বিশ্বাস করতেছে এই জায়গায় কেউ কেউ অপরাধী বলা যাবে অপরাধী সেই ব্যক্তি যে কোরআন কেউ স্বীকার করতেছে যে হাজি কেউ স্বীকার করতেছে আল্লাহ আমাদের সকলকেই মত বিরুদ্ধে কি বেঁচে থেকে ঐক্য এবং সংহতি ধরে রাখার কেউ সিদ্ধান্ত করুকামিল্লাহ